দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য অপেক্ষমান রয়েছেন তাদের সকলকেই সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের নিয়মিত আয়োজন শুরু করতে যাচ্ছি হাদিসের কাহিনী পর্বভভিত্তিক এ আলোচ্য বিষয়ে আজকে ঠিক আপনাদের সামনে আরও একটি আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি একজন ব্যক্তি এটাও মানে ইসরায়েলের একজন মানুষের জীবনী বা কাহিনী যিনি এক শতজন লোককে হত্যা করার পরে কেমনভাবে মুক্তি পেয়েছিলেন মাফ পেয়েছিলেন তাওবার মাধ্যমে আসুন আজকের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা সেই বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করবো আছেনম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা আসুন এক জন মানুষকে হত্যা করার কারণ কি ছিল বা হত্যা করার পর এর প্রতিক্রিয়া বা কি হলো এবং কেমন করে তিনি মুক্তিপ্রাপ্ত হলেন আমরা আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে যুগে যুগে মানুষ শয়তানের চক্রান্তে পড়ে বিভিন্ন অন্যায় অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যায় আবার আল্লা সুবহানা তাদেরকে সে অন্যায় থেকে মুক্তির পথ বের করে দেন যার ফলে সেই পথ ধরে তারা মুক্তির দিকে আসার সুযোগ পায় আজকে আমরা হাদিসের আলোকে এই হাদিসটি সহি যে ঘটনাটি আমরা বা হাদিসের গল্প শোনাতে চাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে এটি এমন একটি বিষয় যে বিষয়টিও পূর্ববর্তী বাণী ইসরাইল বা পূর্ববর্তী জাতির ঘটনা এই জাতির নয় কিন্তু রাসুল সালাহ আলহাম আমাদের মাঝে তুলে ধরেছেন घटना पूर्ववर्ती एक व्यक्ति जीवन निरानबीन मानुष के निर्दोष निरानबई मानुष के हत्या कर মুক্তির পথ আছে কিনা একটু খোঁজার চিন্তা জাগল তার তিনি একজন আলেমের কাছে গেলেন বানি ইসরায়েলের সেই আলেমের কাছে গেলেন গিয়ে বললেন আমি এই বিরাট অপরাধ করে ফেলেছি নিরানব্বই জন আমি হত্যা করেছি অনেকেই নির্দোষ এমন ব্যক্তিদের আমি হত্যা করেছি অতএব আমার জীবনে এখন একটি চিন্তা জেগেছে আমি একটু মুক্তির পথ পেতে চাই আমার কি কোনো মুক্তির পথ তৌবার পথ কোনো আছে কি না সেই আলেম হতে পারে তার অজানার কারণে তিনি বলেছেন তো সেখানে সেই হত্যাকারী তখন ভাবলেন যে নিরানব্বই জন হত্যা করেছি বাকি তো একজন একশো পূরণ করতে আমার যদি মুক্তির পথ নাই থাকে তাহলে আপনাকে দিয়েই আমি একশো পূর্ণ করব এই বলে তিনি তাকেও হত্যা করে একশো করলেন কিন্তু তার মনে যে চাওয়া মনের যে চাহিদা যে আমি মুক্ত হতে চাই সেই চাহিদা কিন্তু এখনও দূর হয়নি তিনি আরও একজন আলেমের কাছে গেলেন গিয়ে বললেন যে আমি এক শতজন এভাবে হত্যা করে ফেলেছি এখন আমি মুক্তির পথ পেতে চাই আমার জন্য কি কোনো তৌবার সুযোগ আছে তিনি যোগ্যই আলেম ছিলেন সঠিক সন্ধানে দিলেন বললেন যে হা আপনি একশ জন হত্যা কেন আরো যাই কিছু করুন না কেন আল্লা সুহানা কাছে কেউ যদি যদি সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে আল্লা সুহানা হাতার কাছে তৌবা করে তাহলেই আল্লা সুবাহানা হাত সে তৌবা কবুল করবেন এখন তাকে বললেন যে ঠিক আছে তাহলে আমি শুক্রিয়া তৌবা করতে চাই কিভাবে আমি তৌবা করব বলুন সেই ব্যক্তি তাকে বললেন যে আপনি এতদিন যে অন্যায় করেছেন অন্যায়ের সাথীদের সাথে অন্যায় পরিবেশে আপনি উঠাবসা বসা করেছেন অন্যায় থেকে ফিরে আসতে হলে ন্যায় সাথী যারা ভালো সাথী যারা ভালো মানুষ যারা তাদের পরিবেশে যেতে হবে না হলে ভালো হওয়া সম্ভব নয় কঠিন খারাপ মানুষদের চেয়ে থাকে খারাপ থেকে আপনি বিরত হবেন এটি খুব কঠিন তো বললেন তাহলে কথায় দেখালেন সৎসঙ্গে থেকে আপনি ন্যায় পথে আসতে পারবেন তবা করতে পারবেন এই পরামর্শ নিয়ে এখন এই ব্যক্তি ছুটলেন সেই জনপদের দিকে শুক্রিয়া শেখ জেজা আমরা কি বাকি অংশ শেখ আবদুরা ইউসিফের কাছ থেকে শুনতে পারি আর আলেম হচ্ছে হেব্রেব হিব্র হচ্ছে আলেম দরবেশ আর আলেমের এখানে আমাদের একটা অবগতি থাকা একান্ত জরুরি যে জানা থাকে না এ কারণে চট করে বলে ফেলেছে নিরানব্বই জন মানুষ এটা হয় কি করে কিন্তু আল্লাহর রহমত যে এরছে অনেক বড় অনেক বেশি তার অবগতিতে নেই নির্দ্বিধায় নাকচ করে দিল নির্দিধায় নাকচ করা প্রমাণ করে যে আলেম নয় সাথে সাথে আমরা হাদিসের শিক্ষণে তো অনেক কথাই বলবো আর এখানে আরেকটা কথা বলা থাকছে যে আসলে জিজ্ঞাসা করারের বিষয়টি ভাববার যে জিজ্ঞাসা কোথায় করতে হবে সঠিক সঠিক তারপরে তো তাকে মাথায় গিয়েছে কোথায় তার তবু আছে কি না তখন কোন লোক বলল ইতে কারিয়া তুমি অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিতেই ফাদ্রাকল মত जखीते पड़े जाए मरण चले तुकटा ग्रामे दिखे ठेले दिए बुक टाइम ग्रामे दिखे ठेले दिए बोलते कथा তবে আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি আমি ক্ষমার পথ খুঁজছি লাস্ট এখন মাটিতে পড়ে আছে মালা একেত লা এবং জাহান্নামের ফেরস্তা জান্নাত এবং জাহান্নামের ফেরস্তারা হইচই লাগিয়ে দিল জাহান নামেরা জাহান নামে নিয়ে যেতে চাই জান্নাতিরে জান্নাতে নিয়ে যেতে চাই तख अल्लाह तला ग्रामीण से ग्राम केल्ला आदेश कर ग्राम तुम एक आगे आस ग्राम से ग्राम के अल्लाह बोलें तुम्हें पीछे हटो एर पर अल्लाह तला फिर के नुमा फिर मई दिख रेपे देखा भाषि ग्राम जा ग्रामे दिखे अर्ध हाथ आगिए ग আল্লাহর কত দয়া তা মানুষ জানে না আল্লাহ বললেন আল্লাহর দয়া আমার ক্রোধকে অতিক্রম করে চলে আসলে মানুষ পাপের মধ্যে লিপ্ত হলেও ক্ষমা পাবো না এরকম একটা ভাবতো না কথা বলেছেন যে তোমরা না যত বড় অপরাধী হো না কেন সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা আমাদের এই আলোচনা আপনাদের সামনে পূর্ণ করার চেষ্টা করবো ইনশা ততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে দূরা সৃষ্টি করেছে সন্ন্যাতের বার্তা হাফেজ এব বিনাম্মদার হুসেন জাহাঙ্গীর আলম জানুন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সম্মানিত দর্শক শ্রোতা অতঃপর যে আলোচনায় আমরা ছিলাম হাদিসের এই মনজ্ঞ এবং চিত্তাকর্ষক কাহিনী যা শোনার সাথে সাথে আমাদের ইমান আমাদের তাওয়াকুল এবং আমাদের ইমানি জজবা অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমরা আশাবাদী আসুন আমরা আলোচনা ধারাবাহিকতায় ফিরে যাই যে কথা বলছিলেন আমাদের শেখ আব্দুরাজ ইউসু জি আমরা অত্র হাদিস থেকে বেশ কিছু শিক্ষণীয় গ্রহণ করতে পারি हादिश् प्रथम अंश निरानबे प्रथम हत्या करश जन मानस के हत्या कर आल्ला तुम्हारे मानस हत्या करो ना आल्ला एक, एक जन मानुष के हत्या करा तेमन ही पाप सारा दुनिया मानुष के हत्या कर रसुल सलिमान परकाल ध्वसर बुझा जा मानूष पापी हमारे अंत यह ज्ञान थे जरूरी पथ होते সে পাপি হয়েছে তাতে কি হবে প্রথম শিক্ষণীয় বলেন ইয়া আল্লাহ তিনটি কথা বলছেন প্রথম কথা বললেন ইমানদারদেরকে তোমরা ক্ষমা করে দেবেন তৃতীয় কথা বললেন শুধু গোনা ক্ষমা নয় বরং এর বিনিময়ে এই তৌবার বিনিময়ে তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করা তাহলে আল্লাহ আল্লা সুবহান তিনি হলেন যেমন শাস্তিদানকারী তেমন তিনি হলেন গাফরুন রাহিমুন তওন তিনি হলেন ক্ষমাশীল তিনি হলেন দয়ালু তিনি হলেন তৌবাদ কবুলকারী তো অতএব আমরা এই হাদিস থেকে এটা শিখতে পাই যে মানুষের জীবনে যত বড় সে অপরাধ করুক আমরা জানি সে পৃথিবীর বুকে নাই কিন্তু সেই ধরনের অপরাধ কেউ যদি আল্লাহ তার তৌবা কে ক্ষমা করবে আমার পাপ আর ক্ষমা হবে না ক্ষমা হবে না তারা এ ধারণা করেন আল্লাহ থেকে নিরাশ হওয়াটাও একটি কবিরা গুণাশোনা হোক না কেন সে আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হতে পারে না যেমনই ভাবে আল্লাহর আজাব থেকে নিরাপদ মনে করাটাও কবিরা গোনা তেমনি আল্লাহর থেকে জি নিয়ে আমরা যেটা বলতে নিরশান সেটা হচ্ছে এই যে অত্রহাদিসে এই ব্যক্তি প্রথমে যাকে জিজ্ঞাসা করল সে ব্যক্তি দর আলেম নয় জিজ্ঞাসা কারীদের জন্য এটা একটা জরুরি কাজ যে তার এটা প্রমাণ না জেনে আল্লাহকে না চিনে না বুঝে একটা বলে দিল্লিন তারও একটু হিসাব করা বিবেচনা করা উচিত যে যে জিনিস জানা নেই সে জিনিস বলা ঠিক নয় অবশ্যই এরপর যেটা আমরা জরুরি পাচ্ছি যে মানুষ পাপি হলেও তার পথ খুঁজা প্রয়োজন মরা পর্যন্ত লোকটা মরা পর্যন্ত সে তার পথটা খুঁজতে আমি আর কাউকে পাচ্ছি না মরা পর্যন্ত খুঁজে খুঁজতেই হবে পথ এরপরে আমরা এখানে শেষের দিকে পাচ্ছি যে মানুষ যদি এইভাবে ক্ষমা চায় তার যদি সত্যিকারী কথা বলার সুযোগ না আসে কিন্তু পথ খুঁজে যে খুঁজে পাচ্ছি যে মানুষ ভুল করলে যদি একনিষ্ঠ হয়ে খালে সন্তরে তার পাপের জন্য লজ্জিত হয়ে যেগুলি তো ভুল করলে সেই ভুল থেকে তাকে তৌবা করতে হবে তওবা শব্দের অর্থই হলো ফিরে আস তাহলে প্রথম হল যে অপরাধ করেছে সেই অপরাধ তাকে বর্জন করতে হবে ফিরে আসতে হবে যিনি হয়তো বেনামাজি ছিলেন তাকে সেটা থেকে ফিরে আসতে হবে প্রথম দ্বিতীয় হলো তাকে এই কাজটি অন্যায় হয়েছে আল্লাহর অপরাধে সে লিপ্ত হয়েছে অবাধ্যতায় লিপ্ত হয়েছে এই জন্য অনুশোচনা করতে হবে যদিও তার মাঝে এই প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি যে অন্যায় করে ফেলেছি ভবিষ্যতে আর আমি এই অন্যায় লিপ্ত স্বেচ্ছায় লিপ্ত হব না এই প্রতিজ্ঞা থাকতে হবে চতুর্থ যেটি শর্ত সে তো করছে শুধুমাত্র আল্লাহকে মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে খারাপ বলবে তাই আমি ভালো পথে ফিরে আসব তা নয় বরং আল্লাহ যেন খুশি হন এই জন্যই শর্তা হতে হবে মৃত্যু যেমন এই লোকটি মৃত্যু আসার পূর্বেই তার তোবার একটা ভাব প্রস্তুতি হয়েছিল যদি কেউ আল্লা সুবাহর সাথে অধিকারে অপরাধী লিপ্ত হয় তাহলে এই পাঁচটি শর্তের আলোকে যদি কেউ নষ্ট করে থাকে এই হকলে বাদ এটাতে যদি কেউ লিপ্ত হয়ে থাকে তাহলে তার জন্য আরেকটি শর্ত বেশি এগুলির সাথে তাহলে মানুষের অধিকারকে তাকে ফিরিয়ে দিবে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যে এখানে তার তৌবা কবুলের আশা করা যায় শুনলাম এখানে হত্যা হত্যা করা ঘটনাটি মানুষের হক নয় থেকে যাচ্ছে বলে আমি মনে করছি সেটা হলো যে আমাদের দেশে অনেক মানুষকে দেখা যায় চালডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে পীরের দরবারে যায় গিয়ে তবস্থা খুললা পরে যদি পাওয়া যায় ঘরে বসে আপনি তৌবা করতে পারেন আর এই শর্ত যদি না থাকে যত বড় পীরের কাছে যান তাহলে তৌবা তো হবে না বরং আরেক সের আপনি লিপ্ত হয়ে যাবেন যখন কোন পাপ করে সাথে সাথে ভালো কাজ করে তারপরে বলে রব্বি আজ নব্দ্বান হে আমার প্রতিপালক আমি পাপ করেছি হলি ওই পাপটা তুমি আমাকে মাফ করো এই কথাটা যখন বলে তখন আল্লাহতাল্লাহ বলেন আহ আলেমা আব্দি আল্লাহর রাহ্বান এক হজ এক আমার দাস দাসী জানে যে তার একজন প্রতিপালক রয়েছে তাহলে যাচ্ছে যে ক্ষমা ব্যাপারে তার একটা জ্ঞান থাকতে হবে যে আমি যার কাছে ক্ষমা চাচ্ছি উনি আসলে ক্ষমা করতে পারেন তিনি কত জানে যে আমি ক্ষমা করতে পারি আসলেই কেউ জানে যে আমি শাস্তি দিতে পারি এটা জেনে যদি আমার কাছে ক্ষমা চায় তো কাতগাফার গাফার তোলাহু আমি তাকে মাফ করে দেবো আল্লাহকে খালে সন্তরে হয়ে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন আমরা সংক্ষিপ্ত এতটুকু বলতে পারি অন্য আদেশের ভিত্তিতে যে মানুষের পাপ হয়ে গেলে সুন্দর করে অজু করবে দূরে কাজ ছলা তদায় করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর তারা সবচেয়ে ছোট বাক্যটি বেশি ব্যবহার করার চেষ্টা করবে আল্লাহ ক্ষমা একটি প্রসিদ্ধ আসলে এটি কোন বিশুদ্ধ দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ আমাদের সকলকে মাফ করুন এবং জান্নাত দাখিল হওয়ার তৌফিক দান করুন আমিনামালিক Hm mm.